িলাম একজন মৌমিন একজন মুসলিম যখন তার আচরণ হবে সুন্দর সবাই সঙ্গে তার আখলা হবে ভালো তিনি যত বেশি তার আখলা সুন্দর হবে তার চরিত্র সুন্দর হবে তার আচরণ সুন্দর হবে তার ভালো হবে তার প্রতি সকলে সন্তুষ্ট থাকবে প্রিয় ভাই আজকের পৃথিবীতে আখলা সুন্দর চরিত্রের আকাল চলছে এটার খরা চলছে এটা দুর্ভিক্ষ চলছে চতুর্দিকে আমরা প্রত্যেকটা মানুষ আমাদের যার যার নিজের আচার আচরণ নিজের ব্যবহার নিজের আখলাত নিজের চরিত্র নিয়ে যদি একটু চিন্তা ভাবনা করি তা দেখতে পাব যে যেরকম আফলাখ একজন মন্দিরের হওয়ার কথা আসলে সেই আফলাখটুকু আমাদের মাঝে আজ নেই এটি একজন মোমেন হিসাবে আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত বিশাল বড় দাগের একটি সংশোধনের জায়গা একটা বিশাল বড় সংশোধনের জায়গা এটা যে আমাদের আফলাখ গুলোকে ঠিক করা দরকার আমাদের চরিত্র আমাদের আচার আচরণ আমাদের ব্যবহারগুলাকে সংশোধন করা দরকার প্রিয় ভাইরা সুরায় বাকার আটতে তিরাশি নম্বর আয়োজন বলছেন ওয়কলু লিম্ন তোমরা মানুষের সঙ্গে সুন্দর কথা বলো ভালো কথা বলো মানুষের সঙ্গে সঙ্গে নয় তোমার চিন্তার লোকের সঙ্গে নয় তোমার বিশ্বাসের লোকের সঙ্গে নয় তোমার দলের লোকের সঙ্গে নয় তোমার সংগঠনের লোকের সঙ্গে নয় তোমার মনের মন লোকের সঙ্গে নয় বরং লিন্নাস সকল মানুষের সঙ্গে প্রত্যেকটা মানুষের সঙ্গে তুমি সুন্দর কথা বল নির্দেশ কার ভাই আমরা কি ভাই বলতে পারি সকলের সঙ্গে আমার কর্মস্থলে বাইরে বাসায় বাসার বাইরে পরিবারের কাছে পরিবারের বাইরের লোকদের কাছে আপনজনের কাছে পরজনের কাছে প্রিয়জনের কাছে শত্রুদের কাছে সবার সঙ্গে আমি কি সুন্দর আচরণ বা সুন্দর কথা বলতে পারি কিনা প্রিয় ভাই আখলা বা সুন্দর চরিত্র সুন্দর আচরণ উত্তম ব্যবহার এটি আমাদের নবী সাল্লামের মোটাত নিশ্চয় আপনি বিশাল মহান চরিত্রের অধিকারী মহান চরিত্রের অধিকারী আপনার চরিত্রের আপনার চরিত্রটা হলো মহান আরবি সম্পর্কে আমরা যারা টুকটাক জানি তারা বলতে পারবো যে আজ এই শব্দটি সাধারণত কোন ক্ষেত্রে করা আপনারা সচরাচর আহ আরবি আজিম শব্দের ব্যবহার খুব কম দেখতে পারেন আমরা রুপুতে বলি আমার মহান রবের পবিত্র ধর্ম করছে আজিম এটার মাহত্ব এটার বড়ত্ব কত বিশাল যে এটা সাধারণত সচরাচর যেখানে সেখানে খুবসা জায়গায় ব্যবহার হয় না আল্লাহ নবীকে বলছেন আপনার যে ব্যবহার আপনার যে আহ্লাদ এটা কি হাসান বলেন মে আহ্লাহ কোয়েস বলেন মেয়াল্লা তার আহ্লাহ কি বলেছেন চরিত্রের সর্বোচ্চ চলায় আসেন ছিলেন রবিসাল ভাইরা আজকে আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের আচার আচরণগুলো নিজেরা যার যারটা যদি আমরা দেখি রেকর্ড করে যদি রাখা যায় আপনি আপনার সারাদিন আচরণ যদি ভিডিও রেকর্ড করে রাখেন এরপরে আঁকি দেন কিন্তু নবী সাল্লামের আফলাক নেই কথের প্রিয় ভাইরা আজকে বিশেষ করে এই আফলাক এবং সুন্দর চরিত্রের যে আকাল চলছে এর যে দুর্ভিক্ষ চলছে এরকম একটি সময় আমাদেরকে আমাদের সুন্দর করতে হবে এবং আমাদের আফলা সকলকে উত্তম চরিত্রের অধিকারের বার্তা দান করে তো আমরা আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে সব জাতীয় মানুষ কি ভাই আল্লাহ আর কোন নির্দিষ্ট হবে না এক শ্রেণীর মানুষ কাছে সবচেয়ে প্রিয় কারাতা হাসান গ্রোক আইডিয়া করে বলে দিচ্ছে দেখছি বিষয় যেহেতু এটা যাবে ভাই নবীল মানুষের মধ্যে আল্লাহর ওই লোক যে লোকটা সব মানুষের কি করে উপকারে আসে কারোর ক্ষতি করে কারণ ক্ষতি তার হয় সবাই উপকার করে কি বুঝলাম ওই কথা উচ্চম মানুষ যার ব্যবহারটা ভালো সকলের উপকারে আসে কারো অপকারে আসে না এই মানুষটি আলোচনা আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য দেখুন আমার আফলাহ কে সংশোধন করতে হবে কি করতে হবে ভাই আফলাহকে সংশোধন করতে হবে মাসাল আমার আকিরা আমার সহি আমল মাস্লা অনেক সহি আফলাহটা আমার আবু জাহাবের মতো আখলাকটা আমার আবুল্লাহাবের মতো আকিদাটা মোহাম্মদ সাল্লামের মতো কি বলেন আফলাখ আপনি আর আকিদা নিবেন মোহাম্মদ সাল সাল্লামের নিঃসন্দেহে প্রথমটা ভার একমারও করেছেন কিন্তু আরেকটা খারাপের কারণ আপনি আল্লাহর প্রিয় পত্র হওয়ার কোন সুযোগ প্রিয় মানুষের উত্তম আচরণ উত্তর ব্যবহার এটার চাইতে অধিক সে কি ভাই উত্তম চরিত্র আবু আন থেকে মনে দেখাচ্ছে জিজ্ঞাসা করা হয়েছে আমাদের সকলকে জানাতে চান তাহলে কোন গাড়ি কোন পরিবহন সবচেয়ে বেশি জানলাতে চাবেন সেটা জানা দরকার আছে না জিজ্ঞাসা কোন বিষয়গুলো বা কোন কাজগুলো মানুষকে সবচেয়ে বেশি পরিমানে আর উত্তম আচরণ থাকা এই দুটি বিষয় মানুষকে জাননাতে যেতে সবচেয়ে বেশি সহায়তা করবে মানুষকে সবচেয়ে বেশি জাননাতে যাওয়া সহজ হবে মানুষের জন্য যাদের মধ্যে তাকুয়া আছে আর কি আছে উত্তম একজন মানুষের তাকওয়া মাসা আল্লাহ ভালো সে আল্লাহ ঢুকুম নষ্ট করে না খুব ভালো কথা কিন্তু তিনি মানুষের ব্যাপারে তার আচরণ কি নয় প্রশংসনীয় নয় উত্তম নয় ভালো নয় এই লোকের জন্য জানাতে যাওয়া খুব সহজ হবে না আল্লাহ আমাদের সকলের চরিত্রগুলোকে সংশোধন করার তৈরি করেন ভাইরা রহম একজন অত্যন্ত সনাতন একজন তাবেই তিনি বলেন মান সাহা হল সাহা দিন যে ব্যক্তির আখলা খারাপ ব্যবহার খারাপ তার দিনও খারাপ তার ধর্ম খারাপ তার দিনদারিও খারাপ সে যতই ভালো দিনদারি জাহিন করুক না কেন ব্যবহার খারাপ লোক যা যে লোকের ব্যবহার খারাপ তার দিনদারিটাও কি দিনদার হিসাবে সে কোন ভালো দিনদার নয় প্রশংসনীয় দিনদার নয় প্রিয়ারা এখান থেকে মোটামুটি আমরা উত্তম চরিত্র বা আমাদের সুন্দর আখলাগের যে গুরুত্ব সেটা মোটামুটি আন্দাজ করতে পেরেছি এবারে আমরা চলে যাই দ্বিতীয় আলোচনা দ্বিতীয় পর্বে সেটা হল আমরা সাধারণত যে মানুষগুলোর সঙ্গে প্রতিদিন আমাদের মুখোমুখি হতে হয় যাদের সঙ্গে আমাদের কাজ কারবার তাদের সঙ্গে আমাদের আচরণ সংশোধন হওয়ার বিষয়টাকে স্পেশালি আনা দরকার সবচেয়ে বেশি আমাদের সুন্দর আচরণের সুন্দর ব্যবহারের হক তার কে আমরা মানুষের সঙ্গে আচরণের কথা বলছি আল্লাহ কথা সবচাইতে সুন্দর ব্যবহারের হকদার কে ভাই সবাই একমত মাস জানা থাকলে কি হবে ভাই সবচাইতে ব্যবহার করা হয় যাদের সঙ্গে তাদের নাম হলো মা তাল্লাহ ঠিক না ব্যাপার আল্লাহ মাফ করে এত ভয়াবহ একটা বিষয় ভাই আল্লাহ মা বাবা আল্লাহর পক্ষ থেকে এত বিশাল পরীক্ষা অনেক ভালো ভালো মানুষ অনেক ভালো ভালো আলের অনেক ভালো ভালো আমলদার মানুষ অনেক ভালো ভালো গানবীর মানুষ অনেক ভালো ভালো দিনদার মানুষ বল্লাহি কে আমাদের মাানে আটকা পড়ে যাবে ধরা পড়ে যাবে এই একটি জায়গা সেটা হলো কি মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে গিয়ে তিনি ফেল মেরেছেন এখানে তিনি পাশ করতে পারবেন মা বাবার বিষয় বলতে গেলে শুধু এই জন্য আমরা খুব দীর্ঘ বলতে পারবো না সেই কোরআনে কালিমে আল্লাহ মা বাবার অধিকারের বিষয়ে তাদের সঙ্গে উত্তম আচরণ পেশ করার বিষয়ে আল্লাহ যে ভাষা ব্যবহার করেছেন আমি তার দুটি ভাষা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই হ্যাঁ আল্লাহ বলেছেন কোরআনে আল্লাহ যে জিনিসকে ফর্স করেছেন অবদানিত করেছেন সে বিষয়ে আল্লাহ তাল নির্দেশের ভঙ্গি স্টাই হল আমার আমার এ হলো আল্লাহ তার নির্দেশ আমাদের প্রতি জারি করার সিস্টেম এ হল আল্লাহ সলাশের ভাষা সলাদ এর নির্দেশ জারি করার ভাষা তোমরা সোলাত করো অর্ডার নির্দেশ ঠিকই না কুতিবা আলি তুমুসাম তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে ভাষা সোজা সত্যার কথা এরপরে আসেন আপনি যাদের সামর্থ্য আছে এই হলো আলসমাত কোরআনে ফরজ নির্দেশ গুলো যার মা বাবার প্রতি সদ ব্যবহার করার ক্ষেত্রে আল্লামা তালার ভাষাটা লক্ষ্য করে তোমার রায় দিয়েছেন অর্ডার ফরমান দিয়ে দিয়েছেন কি ভাই আমরা কাজী বলি না জাজমেন্ট আল্লাহ বিচার আল্লাহ ফরমান আল্লাহর কাজী সুলভ অর্ডার ফায়সালা হলো যে আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না তাও প্রতিষ্ঠা করতে হবে নিজের ভিতরে এক বোঝা যাচ্ছে যে মা বাবার প্রতি সদ করার বিষয়ে আল্লাহ তার নিজের তহিদ আল্লাহর প্রতি তহিদ প্রতিষ্ঠার পরেই দ্বিতীয় পজিশনের মা বাবার প্রতি সব ব্যবহার করেন এবং শুধু রেখেছেন তা নয় নির্দেশের ভাষা হলো অত্যন্ত আবেগময় করে দিয়েছেন যে মা বাবার প্রতিহার করতে হবে আরেকটি জায়গায় আল্লাহ বলছেন দেখেন আরো আকর্ষণীয় ভঙ্গি আল্লাহ বলেন আমি মানুষকে ওসিয়ত করেছি মানে কি ভাই মানুষ জীবন যে উপদেশ দিয়ে থাকে এটাকে কি বলে এই এই উপদেশটি একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ এই উপদেশটি মান্য করা উপদেষ্ট ব্যক্তির জন্য কর্তব্য হয়ে যায় জরুরি হয়ে যায় অপরিহ্য হয়ে যায় আল্লাহ বলেন অসং আমি মানুষকে করেছি। সে যেন জনতার মা বাবার প্রতি সুন্দর আচরণ করে আল্লাহ করছেন আল্লাহ আমি ফাইসালা করে দিয়েছি তখন এই বিষয়ে আল্লাহ অবস্থানটা তো আমরা বুঝতে পারছি যে এই বিষয়কে আল্লাহ শুধু সাধারণ নির্দেশ ইসলামের অন্য দশটা মতো না এই আমাদের জন্য মাননা করা অত্যন্ত কঠিন আল্লাহ সোমাদ জানেন বলে দিয়েছেন সেটাকে ওরকম গুরুত্ব দিয়ে নবী সফল এই বিষয়ে অনেক কথা বলেছেন একটি কথা শুধু উল্লেখ করবো একটি আল্লাহ খুশি মা বাপ না খুশ করে তুমি আল্লাহ রে খুশি করার জন্য সারা রাত তাহা জেন্লা কানতে চোখ খুলে ফেললাক মা বাপকে খুশি করতে পেরেছ তো আল্লাহ খুশি মা বাপকে নাফস করেছে তো আল্লাহ এখন একটা এখানে জটিল অবস্থা না হয় আমি সে জায়গায় আসছি আমাদের আজকের পরিবেশে মা বাপের সাথে আমরা যে সমস্যাগুলোতে মুখোমুখি হই বিশেষ করে প্রবাসীরা যেসব অসুবিধাগুলো ফেস করি আমরা এগুলোতে এসে আমরা কিভাবে মা বাপের সঙ্গে আমাদের আচরণ হবে মা বাপ যে ভুলগুলো করে সেগুলোতে আমাদের ভূমিকাটা কি থাকবে সে বিষয়ে আমি আসছি তারা আগে চাই একজন সাহাবি আবু ওনার মায়ের সঙ্গে আচরণটা কি ছিল সেখান থেকে অমুসলিম ছিলেন আমাদের জানি তাই না তো তিনি এই অমুসলিম মায়ের একটা অত্যাচার একটা অবিচারের সময় তিনি কি ভূমিকা রেখেছিলেন বা আচরণটা কি ছিল মায়ের সঙ্গে শাসন করতেন কে আবু নাম হল তখন আবু রাজনীত কি করছেন ভাই কি করছেন বলেন আল্লাহ কখনো মায়ের লাঠি ধরতে চান আমাদেরকে এই বয়সে মা যদি আমরা কজন মানুষ আসি মাথা নিচু করে ছোটবেলার মতো করতে পারবো এই যুগ আছে আবহ হলেন্লাহ আনবো কখনো মায়ের লাঠি ধরেন নাই বরং নবী সালামের কাছে আমার মায়ের হেদায়তের জন্য আপনি হেদায়তের জন্য আবু হর বা আব্দুর রহমান ওনার যে নাম ছিল ওনাকে ডেকেছে আবু হর আনহো জবাব দিয়েছেন আল্লাহ জি জি আমাদেরকে মা বাপ ডাকে সময় জব দিয়েছেন এই জবটা আওয়াজটা একটু বড় হয়ে গেছে মা যে যতটুকু আওয়াজে ডাক দিয়েছেন ছেলে আবু হরোর ডাকের সারা শব্দটা একটু তার বেশি হয়ে গেছে মা বলছেন আবু হলারা ছেলে বলছেন হ্যাঁ কি এর মনে হয় আবু হরে সঙ্গে সঙ্গে বাহিনী চলে গেল পশা করি নিয়ে দুটা কৃত দাস কিনলেন দুটা কৃত দাস করেন মানে গাড়ি এত দামের জিনিস দুটা কৃত দাস কিনে এই কৃতদাস আমার গলার আওয়াজ মায়ের গলার আওয়াজ কি হয়ে গেছে বড় হয়ে গেছে জোরে হয়ে গেছে এটা মায়ের অবাধ্যতা এটা অপুল স্বামী কালে সবচেয়ে বড় অপরাধের মধ্যে একটা হল মা বাবা অবাধ্যতা এটা মায়ের সঙ্গে যে আচরণ হওয়া দরকার সেটা হল না কেন আমার তার এই অন্যায়টা হলো। সেজন্য নিজের প্রতি নিজে পানিশমেন্ট দিচ্ছেন যে আমি কারণ আমার টাকা থেকে দুটা গোলাম কিনে আজাদ করে দিলাম রাস্তা নিজের প্রতি নিজের মায়ের আমাদেরকে একটু জোরে আওয়াজ চিন্তা করে এবার আমাদের অবস্থা আমাদের বাবা মার সাথে কি হয় সেটা মিলাম আব্দুল আব্বাস একজন অন্যতম আলেদ কাকে বলে একজন মানুষ ন্যূনতম কোন লেভেলের আচরণ করলে সে মা বাবার অবাধ্যতার সীমানায় চলে যায় কি করলে আব্দুল আব্বাস বলেন যদি কেউ তার কাপড় ছাড়ে। তার কাপড় জামা কাপড় থাকেন এবং তার জামার ধুলো মা বাপের গায়ে গিয়ে পড়ে তাহলে এই লোকটি মা বাপের অবাধ্য সির্কের পরে শির্কের পরে যেটা সবচেয়ে বড় অপরাধ সেই অপরাধের অপরাধী হয়ে যাবে ওই ব্যক্তি যে ব্যক্তির জামার ধুলো সে ঝাড়ার কারণে গিয়ে মা অথবা বাবার গায়ে দিয়ে করছি ভাই আর বলুন এখানে আমরা দাঁড়িয়ে যাই স্টপ করি সঙ্গে তার মায়ের প্রতি তার আচরণ আব্দুল আব্বাস মায়ের বা এবং বাবার প্রতি বর্ষতা তাদের প্রতি সুন্দর আচরণ এবং তার তাদের অবাধ্যতা কখন হবে এতটুকু করলেই আপনি অবাধ্যদের কাতারে চলে যাবেন আপনি কবলে গেলেন লিপ্ত হয়ে তাহলে আমরা এবার সারাদিন আমাদের মা বাবার সাথে যে আচরণ গ্রহণ করি সেগুলোকে আমরা এখন আপনাদের প্রশ্নে আসি আসলে তো আমাদের মা এমন কিছু আচরণ করে বসে যে মা বাবার সাথে ধৈর্য ধরা খুব কঠিন বিশেষ করে বিয়ে সব এটা কঠিন একটা বাস্তব এটাকে অস্বীকার করার কোন উপায় নেই বিশেষ করে আমাদের মতো গরিব দেশের মানুষ অভাব অনটন বাপের অনটন মা অনটন আমাদের অনটন এ দেশে আলহামদুলিল্লাহ এই সমস্যাগুলো এত বেশি না কিন্তু আমাদের দেশে অর্থনৈতিক অনটনের কারণে এবং আমাদের কালচারাল সমস্যার কারণে আমরা মা বাপরা এমন কিছু কাজ করে বসেন যে আমরা সন্তানরা ধৈর্য ধারা কর্মী হয়ে যায় যেমন কথার কথা আপনারা স্ত্রীর প্রতি অবিচার শুরু করেছে এই সমস্যাটা আছে কি নাই আমাদের সমাজে এখন আমরা কি করবো এই মুহূর্তে এ অবিচার আপনারা যে মা বাবা প্রতি সদ ব্যবহার করার বিষয়ে পড়ার জন্য যে নির্দেশনা শুনলেন তার সমাধানটা কি বলেন মা বাবা অবিচার করছেন আমার স্ত্রীর অবিচার করছেন আমার বোনের পক্ষ নিয়ে আমার স্ত্রী বিপক্ষ নিয়ে সরাসরি অবিচার করছেন একেবারে করছে কি করবো বলেন আর কোন আইডিয়া আল্লাহ কাছে দোয়া করবেন আর মা বাপার সাইজ করবেন না পয়সা দিয়ে বন্ধ করবেন না দমক দিবেন না আমল করা অত্যন্ত আল্লাহ সকলকে তো ফির দান করবেন আমাদের সমাজে আমাদের দেশে বিশেষ করে এই মা বাবার ইস্যুতে বিশেষ করে বিবাহের পরে আমার তো মনে হয় যে একশো ভিতরে মা বাপ জমি কিনলেন তাদের না। এবার ভাই সবগুলা বসে বসে থেকে জায়গার মালিক ভাগ আমি বড় বয়সে বিদেশ থেকে গেলাম আমার কিছুই নেই সন্ধ্যা হয় কি হয় না এরপরে আসেন আমি পয়সা দিয়ে মা বাপকে খাওয়ার জন্য চলার জন্য ওনারা ওই পয়সায় বোন কে দিয়ে দেয় দিয়়ে দেয় বাড়োদের কমন সমস্যা এরপরে আসে আমার স্ত্রী কাজ করতে করতে শেষ হয়ে যায় এরপরে মা বলে কি ও কিছুই করে আমার বোন চুপচাপ বসে থাকে তারপর আমার মা বলে যে না ও ভালো আর তোমার বোকার এই সমস্যা একটা একটা করি বলি প্রথম কথা হলো আপনি এখান থেকে টাকা পাঠাচ্ছেন জমি আপনার বাবা নামে হচ্ছে এখন আপনার আব্বা মারা যাওয়ার পরে ভাই সব ভাই বোনা পাচ্ছেন ঠিকই না এখানে দোষটা কার আসলে মা বাপের না আপনার কি দোষ আপনার সবাই একমত দোষটা হইতে পারে মা বাবা তো দোষের উঠবে না তাদের দোষ হতে পারে তাদের দোষ হলে আমরা কি করবে সেটা বলার বিষয় কিন্তু দোষটা আমি টাকা পাঠাই না উনি সব নাম দোষটা আমাদের দেশের মানুষের দৃষ্টিতে পারছি হিসাব নিকাশ যার যার হিসাব নিকাশ তার ইসলামিল দেশ আমার হিসাব আলাদা আমার স্ত্রীর হিসাব আলাদা মায়ের হিসাব আলাদা বাবার হিসাবে আলাদা ছেলের অ্যাকাউন্ট আলাদা মেয়ের অ্যাকাউন্ট আলাদা প্রত্যেকের অ্যাকাউন্ট আলাদা আলাদা আমাদের স্ত্রীকে যদি বলা হয় যে এটা তোমার মহরণের টাকা রাখো স্ত্রী বলে আমি কি করবো কোথায় কি করবো তুমি জীবনের আবার কোন আলাদা কোনটাকে আমি কি করবো তোমার কাছে আমি জীবনের বহু প্রবাসীকে এই কথা যখন বলেছি ভাই আপনি যখন কামাই করছেন মা বাবার যে পাওনা সেটা দেন আর আপনি আলাদা আপনার সম্পদ করেন শরীরের যতটুকু আপনাকে অনুমতি দিছে জনম করে না তখন বলে যে এটা কি বলবে কথা হল আমার মা বাবু আমি আমি নিজে করছি বলে যে শেখ বিশ্বাস করেন দশ টাকার একটা নোট আমাকে দেয় আমার আমি এখন রাস্তার বিজ্ঞান কি বলছিলাম বলে সে বুঝতে পারে আমরা আর আপনার নিজের ভবিষ্যৎ গড়ার জন্য আপনি আলাদা পৃথক সম্পদ করবেন আমি বোঝাতে পারছি এমন সমস্যা হলো মা বাবা শূন্য তো হয়ে যাবে তার এক জরুরি সমস্যা মা বাবা যদি শুনতে পারে যে ছেলে আমার তলে তলে শ্বশুরবাড়ি এলাকায় জমে হবে না অতএব গোপন রাখবেন গোপন রাখার জন্য যা করা দরকার তা করবে আমি বুঝাতে পারছি গোপন রাখার কোন ব্যবস্থা নাই এমন ভাবে করবেন যাতে মা বাপ না জানে বুঝতে পারছি অথবা এখন এই মুহূর্তে করলে জেলে যাবেন তাহলে তারা ওইটাকে সব সন্তানের অংশ মনে করি সবাইকে ভাগ করে দিবে আপনার সম্পদটা অভিচার করবে শুরুটা তো আপনি করেছেন পথে আপনি খুলে দিয়েছেন এটা অন্যায় আমরা অনেক একটা হানিস ভুল বুঝি নাম বলে তুমি এখন তোমার সম্পদ সোমার বাপের ব্যাখ্যা করি আপনার সম্পত্তি থেকে আপনার বাবা যতটুকু প্রয়োজন তার চলার জন্য সেটুকু নেওয়ার অধিকার তার আছে আপনার অনুমতি প্রয়োজন নেই বাইরে তিনি নিতে পারেন তার যতটুকু প্রয়োজন চলার জন্য তিনি যদি চলতে পারেন কোনো তাহলে ক্ষেত্রে আপনি আপনার সব সম্পদ বাপকে দিয়ে দেওয়া এটা কিনা জরুরি না এটা ভুল বুঝি আমরা এখান থেকে সমস্যা সূত্রপাত একটা সমস্যা গেল যে আমরা জমি জমা করতে গেলে মা বাপ সেটা কি করেন অন্যান্য অন্য ভাই বোনদেরকে ভাগ করে দেন এটা একটা সমস্যা নাম্বার দুই স্ত্রী সমস্যা এটা আরো জটিল এটা আরো জটিল তার আগে চলে আসি অর্থনৈতিক আরেকটা সমস্যা আমি পয়সা দিয়ে মা বাপকে উনি সব দিয়ে দেয় বন্ধের এই ভাই কি বল আপনাদের আছে কি নয় হ্যাঁ আমি তো আমার ব্যক্তিগত ভাবে আমি মানে আক্রান্ত এটার ঔষধটা কি নাই এটার ঔষধ হলো এটার দোষটা না কিভাবে আমি বলি ভাই আমি মা দেওয়ার দায়িত্ব দিয়েছি এখন উনি আমার অভিভাবক হিসাবে উনি যদি কালা চললে সন্তুষ্ট থাকেন তাহলে এটা কিন্তু আমার কোন থাকা উচিত আমি কি বুঝতে পারছি হে আপনি না নিজের আসায় বলে দেন এ করেন সে করেন আমার দেখা দরকার নেই যদি করার নাই সমস্যা করি দেখুন মা বাপকে চলার জন্য আমি পয়সা যেটুকু দাবা দিয়েছি তাদের মাসে দশ হাজার করে চিকিৎসা খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে চলে যায় এটা আমি দিয়েছি দেওয়ার পরেও যদি কি হয় উনি এটাকে ডানে খরচ করে আমার চায় তারপরে বাধ্য করে না দ্বিতীয়বার কান্নাকাটি শুরু করেন কি করবো কি অবস্থা কষ্টে যাচ্ছে দিন আবার কিছু বলবো হারে আচ্ছা দেখি কি করা যায় করেন আমি তো আর কি করি মিথ্যার কথা বলবেন না আর মিথ্যা বলতে বলছি না সত্যের মধ্যে থেকে কান্নাকাটি শুরু করবেন তারপরে এটা বলতে পারবেন না যেতে টাকা কি করছেন আমি সব জানি কি করছেন আব্দুল্লাহ হারামে তপ করছেন মক্কা এক লোক তার মাকে কাঁধে নিয়ে তপ করতেছে বুড়ি মাকে কাঁধে নিয়ে মরুভূমির এই শীত গ্রীষ্ম উপেক্ষা করে মুখকে আসছেন আসতেই তো না শেষ এরপরে তফ কত কষ্টের কাজ সাতটা চক্কর দেওয়া তারপরে আবার একজন বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে তফ করা কত কষ্টের না টপ করার পরে তার ভিতরে এক ধরনের আত্মবিশ্বাস জন্ম নিলাম সঙ্গে সঙ্গে ওনার নজর পড়লো নবিসাল্লামের বিখ্যাত সাহাবি আবদুল্লাহিন দেখে বললেন যে আব্দুল্লাহিন্লাহকে লক্ষ্য করে বললেন যে বলুন তো আমি এই যে আমার মার যেভাবে তুমি তোমার মায়ের হক আদায় করতে পারবে এই যে সাতচক দিলাক আদে করি এত কষ্ট করে আনলাক আদে করি করাই দিছ তুমি শেষ হয়ে তুমি তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করার সময় জন্মদানের সময় যে কষ্ট স্বীকার করেছেন তার একটি মা বাবার জিনিসটা কি জীবনের তরে মা বাবার সামনে মাথা উঁচু করা যাবে না চোখ বড় হবে না আওয়াজ বড় হতে পারবে না আওয়াজ বড় হবে না আবহ রাজন ঘটনা মনে করেন একটু জোরে জবাব দিয়েছেন আপনার প্রকাশ করেন যদি আপনি দেখেন যে চালা কি করতেছে কিন্তু আপনি কি করতে পারবেন না উঁচু গলায় কথা বলতে পারবেন না গলা উঁচু হতে না এমন একটা জিনিস ভাই এই পরীক্ষা মানুষ যে অল্লাহী বেশিরভাগ মানুষ কত বড় বড় শেখ আল এম অপের কাছে এক ভাই সুইজারল্যান্ড থেকে কয়দিন আগে ফোন দিয়েছেন আমাকে জটিল সমস্যা কি মা বাপকে প্রচুর পরিমাণ দিই কোন টানা টাই নেই তারা চলে তাদের চাহিদার পরে একটার পর একটা হইতে হইতে হইতে এখন চাহিদা আমার একটা বোনকে বিল্ডিং করে দিতে ওর হাজব্যান্ড সর চাকরি করে ভালো বেঞ্চ আমি তাকে একটা বিল্ডিং বলে তো দেখি বিল্ডিং করে দেওয়া এটা কি কোন জরুরি কাজ এটা কি থাকার জন্য কোন অপরিহার্য কিছু মা বাপ তো বিল্ডিং করে দাও আমার সহজ অনেক না সেখানে বন্ডা করে দিতে হবে বলেন এটা আপনি কি করা বলেন আপনি যদি সামর্থ্য থাকে মা বাপকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ সেটা ভালো যদি সেটা না পারেন তাহলে কি করবেন মানে কি করবো কি না করবো শুনে মা বাপের একটা বলি আপনারা অনেক লক্ষ্য করেন আপনি সারা জীবন খাওয়াইছেন পড়াইছেন টান হলো ছোট জেলের দিকে ঠিক না এই সমস্যাটা আমাদের দেশে এখন প্রমূল আচরণ কি হবে তখন বলেন তো তখন কি হবে দেখুন কেনাকা মা বাবার একটা নেচার বলি ভাই জন্মত ভাবে দেখুন এই সন্তানটা কষ্টে আছে সেটা সত্য হোক আর মিথ্যা হোক এই সন্তানটা আমার কষ্টে আছে যদি মা বা বুঝতে পারে তখন কি হয় তা প্রতি তার এসে কারণ তিনি মা কারণ তিনি বাবা যে সন্তানটা একটু ভালো থাকে তার প্রতি অতটা দুর্বলতা থাকে না এখন আপনি যদি হিংসা করেন আমার ভাইয়ের প্রতি আল্লাহ রেখেছে বাস্তব যাই হোক আপনার মার দৃষ্টিতে আল্লাহাল আপনাকে ভালো রেখেছে অত কি করতে হবে আল্লাহমাত আছে সব আদায় করতে হবে প্রিয় ভাইয়া তাহলে এই যে লেনদেনের বিষয়টা আমরা মোটামুটি পরিষ্কার তো যে আমি দিতে পারলে দেব দিতে না পারলে কানাগানি করব বুঝতে পারছেন ক্যামেরা কাটি যদি করতে অভ্যাস না থাকে ট্রেনিং এর কিছু কিছু জায়গায় অভিনয় করতে পারবেন বইয়ের সাথে অভিনয় করতে পারবেন মাসাল মা বাপের সাথে করতে পারেন না কি কিভাবে অনেক লোক আছে মা বাপকে দেয় আবার ব্যবহার খারাপ করে এই লোকের সংখ্যাই বেশি দেয় আবার কি করে আরেকটা লোক ফরজ দেয় দেওয়া যেটুকু না দিয়ে নয় না বাবের বাঁচা চলার জন্য ওষুধ বড় খাওয়া থাকার জন্য শুধু দেয় অতিরিক্ত ব্যবহার কি করে না খারাপ করে না কোনো কিছু দেওয়ার অর্থাৎ আসলে মুখে তালাম রেখে আমি বোমার বাবা তোর এই বোন তার একটু বিদেশ নেওয়া দরকার বিষয় দেওয়া দরকার এখন তুই একটু দে তো কি করে মুখে তালা মানে বুঝে রাখে চুপচাপ আচ্ছা মা দেখি কি করে দেখি না সেদিনের অবস্থা ভালো না ঠিক আছে আগুন বাগুন দিয়ে বুঝায় কিন্তু ব্যবহার লোকের সংখ্যা কম আমরা মূর্খতার ভিতরে আছি কি ওই বিষা দিয়া বনে জামারে আনে মারে ঘুষি করে এরপরে ঝাড়ে দিয়ে মার সুদ্ধি উদ্ধার করে হ্যাঁ তোমার চলে আমি করতে পারলাম না তোমার মেয়ের জমা আনো তোমার হেঁটে আনো তানো এই রোগের সংখ্যা বেশি না ভাই এটা মূর্খতার কারণে আমরা বুঝি না যে মা দান করার চাইতে তাদের সাথে সুন্দর আচরণ করার গুরুত্ব শরীরে অনেক বেশি আমি একদিকে নবল দান করছি অন্যদিকে ব্যবহার খারাপ করছি তাহলে আমি যেটুকু ভালো করছি তার সাথে হাজারো কোথা খারাপ করে দিয়েছি কি করছি না আমাদের কি করার মায়ের সমস্ত অভিযোগ আপনার বয়ের বিরুদ্ধে আপনার বইয়ের কথা শুনলে মনে হয় সে হল আজয় আপনার মা হল শব্দ সদস্য এখন কি করবেন আপনি ওখানে তো কান্না গাড়ি বললাম আগুন বাগুন করলেন মানে ব্যবহার খারাপ করলেন করবে এখানে কি করবেন কি অভিনয় করবেন কিরকম ভাই আমি বলি আপনার একটু শোনেন মেয়ের বাড়িগুলো দেখেন পছন্দ হয়ে প্রথম কয়েকটা ধাপ এক নম্বর কথা হলো নির্মহ ভাবে বিচার করার চেষ্টা করতে হবে এই যে আমাদের দেশে একটা অংশ হিসাবে বলে ঘটনা কতখানি কত গভীর সত্য এটা আগে যাচাই করার চেষ্টা করতে হবে এটা আমার প্রবাসী একটু কঠিন থেকে এটা যাচাই করা কি একটু কঠিন চেষ্টা করতে হবে স্ত্রী দেখাতে পারি নাকি আবার মহিলার আহস না হয়ে যায় স্ত্রীতে হাইকোর্ট দেখানো যাবে কি যাবে না যদি দোষী থাকে সবসময় যদি দোষী থাকে তাহলে তাকে বলতে পারে মা বাপ যদি দোষী হয় আপনি তদন্ত করে দেখলেন করা যদি করা যায় মোটামুটি তাহলে বইয়ের দোষ হলে তো বউকে সংশোধনের জন্য আনজিমিটাই দেওয়া বোঝানো ভালোবাসা দিয়ে শাসন দিয়ে যেভাবে সেটা করা যদি মায়ের দোষ বোঝা যায় বেশি তাহলে কি করবেন কান্নাকাটি করলে হবে ভাই যদি দেখেন যে মায়ের দল বেশি দুইটা রাস্তা মারে বুঝাবেন বোরে বুঝাবে কোনটা করবেন বলে সাইড দুইটা একটা হলো মাকে মা তোমার বৌদ্ধা থেকে আসছে কি করবো দেখো থাকবে এই মা জিনিসটা আমরা কঠিনে দিছে মা বাপ জিনিসটা এটাই আমার জানাতে চাওয়ার জন্য আপনার এটাই আমার চ্যালেঞ্জ এই গেটটা আমাকে পার হয়ে দিতে হবে সেজন্য তুমি আমার মায়ের সাথে বাপের সাথে আচরণ করবো না তারা যত কষ্ট দেখবা আল্লাহ সবর করবা আর যদি করতে না আমি তোমাকে অসন্তুষ্ট করতে চাই না কিন্তু মা বাবা অসন্তুষ্ট করে আমি বেঁচে থাকতে চাই এখন যদি তারা জোল করে তোমাকে সবর করতে হবে এ কথা মনে করে যে এর চেয়ে বড় জালেম শাশুড়ি নো কম্প্রমাইজা মা বাপ আমরা মিউচুয়াল আসলি হাজব্যান্ড ওয়াইফ আমি আমার কথা বলছি আমার স্ত্রীকে বলছি তোমার সাথে একটা শান্তি চুক্তি আমার সেটা হলো তোমার মা নিয়ে জীবনে কখনো মুখের বাইরে আল্লাহ সফল করবো আল্লাহ বাড়াবে কারণ এটা আমার জন্য একটা কঠিন চ্যালেঞ্জ আপনাদের যাওয়ার জন্য এই বইয়ের সাথে এই বিচার আমি চলে আসি আমার স্ত্রীর আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে কখনো যদি বলতে আসি না চুক্তি তাহলে আমি কিন্তু শুরু করবো তোমার মা বাপের মহিলাদেরকে সোজা করার সবচেয়ে বড় উপায় হলো শ্বশুরবাই হাসতেছেন আপনারা বেশিরভাগ পুরুষরা আমরা আমাদের স্ত্রীদেরকে কষ্ট দিই শ্বশুরবাড় বিস্তুটা নরম হয় না কি মাছ তোমার ভাইয়া হ্যাঁ তোমার মা কি রান্না করছে রান্না শিখাই নাই এসব কথা আমরা বলি না আপনি কোথায় ছোট লোক বুঝতেছেন ছোট লোক তো আমি নিজেই দৃষ্টিতে দেখেন উদারতার সাথে দেখেন মা বাপের মর্যাদা দিয়ে দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনার স্ত্রীও প্রস্তুত হবে আপনার মা বাপের ভুল গুলাকে সেভাবে সহ্য করার জন্য আমি কি বুঝতে পারছি ভাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বেশিরভাগ পুরুষ আমরা বৌদের সাথে আমি আলহামদুলিল্লাহ একাধিকবার একাধিকবার এই বিষয়ে যখনই দেখছি যে সমস্যা দিয়ে যাচ্ছে সম্পর্ক দাম্পত্য জীবনে তো ওই জায়গায় যে না আমরা আমরা গিভেন টেক আমি তোমার পরিবারের প্রতি সুন্দর আচরণ কোন অভিযোগ নেই কারো খবর নাই তোমার বোনরা কেউ খবর নেয় নাই কিছু দেয় নাই বরং আলহামদুলিল্লাহ আমি খুশি বিনিময় আমার মা বাবাটা তুমি কি করবা সহ্য করবো কথা বলতে পারি আল্লাহ আমাদের সকলকে মা বাবার বিষয়টা বুঝার তো কি বলছেন দেখেন মা বাপ তারা কিন্তু আগের জেনারেশন আমরা এই জেনারেশন না বেশিরভাগ মা বাপি অবিচার করে এতে কোনো সন্দেহ নেই তারা ভুল করেন কিন্তু একটা জায়গা ভুল করবে তারা মাপ চাবেন আপনি ভুল করবেন তারা মাপ চাবেন চলবে না আল্লাহ বলেন ভাই আল্লাহ বলেন তোমার মা বাপের উবয় অথবা উবর যে কোনো একজন যদি বার্ধককে পৌঁছে যা গোলা হয়ে যায় সেন্স জ্ঞান নাই ভালো মন্দির বাস বিচার নাই যাকে ভালো বলা দরকার তারা না যে ছেলে খারাপ ভালো বলছে যে দিচ্ছে না। এরকম তাদের ভিতরে ইতিহিতের কারণে বার্ধক্যের কারণে না ওই সময়টাতেই মূলত পরীক্ষা যৌবনকালে সস্ত থাকার সময় আলাদা খুব বেশি অসুবিধা পায় না মা বা ঘোরা হয়ে গেলে তখনই সব সমস্যাগুলা সৃষ্টি ভাই এই জন্য আমার মা বাপ যখন উভয় অথবা বর্বের উল্টা পাল্টা বিচার করবে উল্টা পাল্টা চাইবে উল্টা পাল্টা সবকিছু উল্টা পাল্টা হবে এটা তুমি আগে থেকেই ধরে রাখো আর আল্লাহ বলছেন বাটজনকে পৌঁছালে তখন কি করবে না পড়বে না এবং দিয়ে কথা ধা না। কারণ এই সময়টাতে ধমকের প্রশ্ন আসবে আর ওইখানটাতে নিজেকে কি করতে হবে নিয়ন্ত্রণ আমি ভাই ছাত্র শিক্ষক শিক্ষকতা জীবনে ঢাকাতে যখন মণিপুরে মসজিদে নামাজ পড়াই এবং এখন আছে শিক্ষকতা করি মিরপুরে তো আমার মনে আছে একবার কোন এক বিষয়ে আমার সাথে কথা বলতে গিয়ে ফোন একটু জোরে কথা বলা হয়ে গেছে কোন মন্দ না কিছু না কিন্তু ঝগড়া হয়ে গেছে শব্দ বিয়ে করেছি একটা বাচ্চা হয়েছে মাত্র তো সঙ্গে সঙ্গে অস্থির হয়ে গেল যে মার সাথে ব্যবহার খেলা যদি মার সাথে দেখা হয়ে যায় মাপ চাই যদি মত হয়ে যায় তো সোজা জানান কোনো মৌলভিগিরি না কোন মৌলভগিরি কুলাবে না সোজা জানান কোনো অবিচার মা বাপের কোনো অবিচারের বিপরীত মাথা না চোখ চোখ বেঁচে থাকবে ওনারা অবিচার করবেন এটা আগে ধরে আমি জানি সহ্য করতে হবে আমি তখন সঙ্গে সঙ্গে মার কিছু বলি নাই হঠাৎ করে যে আমি চলে গেছি মা তো মা পাহাড়ের মতো দেখি আরে বাবা একদম জড়া ধরে হওয়া মা করি কানা কাটি করি আলহামদুলিল্লাহ মা তো মা অথবা খাটে বসে আছেন পাও জলায় ধরে পাও জড়ায় ধরে মাপ চাওয়া বলতে উদ্দেশ্য হলো ছোট হয়ে মাপ চাওয়া নত হওয়া না কদম না আবার ওইটা বুঝিয়েন না পাও ধরে আমি বুঝাতে পারছি যে অপরাধ প্রকাশ্যে হয় ওইটা তবা হইতে পারে কিভাবে প্রকাশ্যে যেটা গোপনে হয় ওইটা তবা হইতে হয় গোপনে আপনি যদি বোর সামনে মাকে জোরে কথা বলে থাকেন মাপটা আলাদা জায়গায় চাইলে হবে ওই বইয়ের সামনেই মাপ চাইতে হবে মা এ জুতা নেন মারেন কথা বলতে আর বীর পুরুষরা আল্লাহ আমাদেরকে তফিকটা আমাদের আচরণের সবচেয়ে বড় সুন্দর আচরণের সবচেয়ে বড় আমাদের মা বাপের আর তাদের সাথে আমাদের আচরণটা সবচাইতে খারাপ সবচেয়ে স্ত্রী একটা পরীক্ষা সম্পদ একটা পরীক্ষা ভাইব একটা পরীক্ষা এই সব পরীক্ষা আমাকে জিততে হবে পাশ করতে হবে আর পাশ করার রাস্তা হলো মা বাবার সাথে যদি কোনোভাবে কুলে উঠতে না পারি বোবা হয়ে যাবে কিছুতে কুলে উঠতে না হলে কি করবেন বোবা বলছেন তো দেখাচ্ছেন আমি এখন কথা বলতে গেলে জলে কথা হয়ে যাবে ঝগড়া হয়ে যাবে স্টপ হয়ে যাবে আমাদের প্রবাসীদের একটা রোগ আছে ভাই আমি লক্ষ্য করছি কথা বুঝতে পারছেন বইয়ের সাথে হোক আর মায়ের সাথে হোক আর বোনের সাথে হোক আর ভাইয়ের সাথে ঝগড়া লাগলে মোবাইল আর কাটাকাটি নেই ঠিক না সময় নষ্ট টাকা নষ্ট করে আপনি ঝগড়া করতেছেন একটা পলিসি শিখাই দিয়ে ভাই পারিবারিক গন্ডগোল দেখা দেয় আপনি জানেন যে মুসলিম ওই মুহূর্তে কোন কথা নেই আপনি একদিন দুদিন পরে যখন ঠান্ডা হয়ে যাবেন তখন কথা বলে দেখবেন ব্যালেন্স সালে কথা বলতে আমি কি বোঝাতে পারছি আর আগের মুহূর্তে যেটা বলবো সেটা কি থাকবে না ব্যালেন্স আমরা তো রুটি রুচি চাই আল্লাহ তোমার কাছে আমরা উত্তম আচরণ চাই আল্লাহ আমাদের সকলকে তো অভিজ্ঞান করেন আল্লাহ কোরআনে কারি নিয়ে মা বাপ এবং আত্মীয় স্বজনের অযাচিত চাহিদা আপনার সামর্থ্যের বাইরে চাহিদা অথবা চাহিদা অতিরিক্ত তোমার কাছে যদি তোমার মা বাপে আত্মীয় সজনে কিছু চায় অথচ তাদের চাহিদা পূরণ করার মতো সামর্থ্য তোমার নাই কত চাহা তোমাদের আমি বিষয়ে না ভাই কোন চিৎকার করা যাবে আল্লাহ তোমাদের সকলকে তো অভিযান মা বাপের পরে দ্বিতীয়ত আপনার আচরণের সুন্দর আচরণের সবচেয়ে বেশি হক একসাথে বলেন এবার আত্মীয় স্বজন জি সাহি আত্মীয় স্বজন মা বাপের পরে দ্বিতীয় হলো কি আত্মীয় স্বজন আত্মীয় স্বজন কারা এটা একটা জটিল জায়গা আত্মীয়তার সংজ্ঞায় আমি একটা মজার কথা বলি ভাই সেটা বল আত্মীয় কারা ভাই যাদের সঙ্গে আপনার ব্লাড এর সম্পর্ক রক্তের সম্পর্ক আছে এরা হলো জমিল্লার হাম এদের বিষয়ে করোন কি বলছে সেই বিষয়ে একটা আলোচনা যাবো না এত সময় এই রক্ত সম্পর্কে মজবুত করা এ বিষয়ে করোনাডেমিক এমন হাদিসে অনেক বর্ণনা আছে তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না নো এন্ট্রি জানাতে যাদের জন্য তাদের ভিতরে একজন হলো এই অপরাধী আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আর আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা এত গুরুত্বপূর্ণ আর সে কুচিতে আছে যে আত্মীয়তা এটাকে জাম বা রাহিম বলা হয় আরবি আর আল্লাহ নাম রহমান রাহিমের মূল ধাতু আর এটার ওই দোহাই দিয়ে আমাদেরকে বলেছেন আত্মীয়তার সম্পর্ক কি কি করতে মজবুত এবং সুদৃঢ় করতে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এ বিষয়ে ভাই একটা জরিপ আপনাদেরকে দিতে চাই দুনিয়া বিয়ে একটা জরিপ সেটা হলো আল ইমা ফাউন্ডেশন নামে আরো ভিত্তিক একটা ফাউন্ডেশন আছে যথাসম্ভব স্বাস্থ্য সংক্রান্ত এদের একটা ভিডিও রিপোর্ট আমি গত কয়েক মাস আগে দেখেছি এবং মনে হতো পঞ্চাশ বার আমি শুনেছি কয়েক্ড এর ভিডিও রিপোর্টটা ডক্টর ওয়াল শেখ আমি আমি ওয়াইল আদর লোক রিপোর্টটি তৈরি করেছেন তিনি রিপোর্টটিতে যা বলেছেন সেটা আমি আপনাদেরকে শুনাচ্ছি অত্যন্ত আকর্ষণীয় শেখার মতো বোঝার মতো সেটা হলো আজ থেকে সত্তর বছর আগে পৃথিবীর সবচাইতে নামকরা বিশ্ববিদ্যালয়ের একটি অন্যতম হামার বিশ্ববিদ্যালয় জানেন হামার বিশ্ববিদ্যালয়ে একটা জরিপ চালানো হয়েছিল সত্তর বছর আগে থেকে জরিপটা চালানো হয়েছে সত্তর বছর ধরে জরিপটা কন্টিনিউ রাখা হয়েছে সত্তর বছর পরে জরিপের রিপোর্টটা পেশ করা হয়েছে জরিপটা কি ভাই জরিপটা হলো সমাজের হাওড়া বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে সমাজের খুব বৃত্তশালী সম্পদশালী বড় লোকের সন্তান এরকম সাতশত চব্বিশ জন স্টুডেন্টের মধ্যে কতজন ভাই এই জরিপটায় তাদের চলা ফেরা আচার আচরণ কাজ কারবার বাসায় বাসার বাইরে সবার সঙ্গে তাদের উঠা বসা এগুলোকে খুব নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে এক না সত্তর বছর ধরে এটাকে কন্টিনিউ রাখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরপরে সত্তর বছর পরে সাতশো চব্বিশ জনের ভিতরে আছে কয়জন বেঁচে আছে আর বাকি সব লোক প্রায় পনের সাতশো লোকই যে ষাট জন বেঁচে আছে তারা বেশিরভাগই নব্বই কোটা তাদের বয়স চলে গেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই জরিপ কমিটি তারা এখান থেকে যে চল্লিশের ভেতরে মারা গেছে কিছু লোক পঞ্চাশের ভিতরে বাকি লোক মারা গেছে অল্প তো যারা আগে মারা গেল অকাল মৃত্যুর যে জায়গায় আমরা বলি যদি অকাল মৃত্যু বলতে কিছু নাই আগে মারা গেল যে লোকগুলো সবার বিশেষ করে তার আত্মীয় স্বজন যারা আছেন সমাজের লোক আছেন প্রতিবেশী আছেন সবার সাথে মিলেমিশে চলতে অভ্যস্ত হাসি খুশি স্বাভাবিক সম্পর্ক রাখে কারো সম্পর্ক নষ্ট করে না সহজে পেয়েছে আর যারা সামাজিক ভাবে গোমড়া নিশুক না জাতি করে মানুষের বলে না সম্পর্ক ছিন্ন হয়ে যায় কোথায় কোথায় মুখ আলাদা হয়ে যায় প্লেট আলাদা হয়ে যায় রাস্তা আলাদা হয়ে যায় পথ আলাদা হয়ে যায় এই শ্রেণীর লোকেরা হায়ার কম ভাই এই রিপোর্ট টি শুনানোর পরে এবার আমি যে ব্যক্তি চায় আল্লাহ তার করুন বাড়ায় দে এবং তার হায়াতিক বাড়াইলে সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক কি করে জোড়া জোড়া আত্মীয়দের সাথে কানেকশন ভালো রাখে তাহলে তার রিজিক বাড়বে হায়াত বাড়বে এবার হাওয়ার বিশ্ববিদ্যালয়ের রিপোর্টের সাথে দুনিয়া আশাটা তো আছেই আপনার দুনিয়ায় সুখে থাকার জন্য আপনি সুন্দর কি করতে হবে সে সম্পর্ক এখন মুশকিল হলো আত্মীয়তার সংজ্ঞায় আত্মীয় কারা নাই আত্মীয় তার তিনটা শ্রেণী আছে কয়টা শ্রেণী আছে দাদা দাদি এরপরে চাচা চাচি না চাচা চাচি চাচার স্ত্রী হিসাবে অবশ্যই মর্যাদার অধিকার রাখে বিভিন্ন সুপু ফুপা তো ভাইব চাচা তো ভাইব ভাই এটা হলো এ ক্লাসের আত্মীয় বি ক্লাসের আত্মীয় আসি কোনটা মায়ের দিকে আত্মীয় মায়ের দিকে আত্মীয় কারা নানা নানি খালা মামা খালা তো ভাইগো মামা তো ভাই ঠিক না বুঝি এটা কোন ক্লাসের হলো বি ক্লাস এবার আসি সি ক্লাসের আত্মীয় থার্ড ক্লাসের আত্মীয় হয়েছে ভিতরে তো পড়েই না বাকি আত্মীয়তার ভিতরে রাখা যায় যেহেতু স্ত্রীর সঙ্গে সমৃদ্ধ সেহেতু স্ত্রীর মা বাবা স্ত্রীর বাইজন তাদের সাথে সঙ্গে ব্যবহার করতে হয় আচরণ ভালো করতে হয় সম্পর্ক নষ্ট করতে হয় না ঠিক আছে কিন্তু ওইটা কম ক্লাসের থার্ড ক্যালাস আপনারা আচ্ছা আমার মা পা শাশুড়ি বর্তমানে অসুস্থ হয়েছে পাও হয়ে গেছে এক জায়গা করুন তোমরা মায়ের পাও হয়ে গেছে এদিকে তোমার মাও আমার পাশে পাশে বাসা নিয়ে নড়ছে ঢাকায় তো এখন তোমার মা বাসায় গিয়ে খুব খেদমত করা দরকার আমার মাটিতে কোনটার অগ্রাধিকার যে সত্যটা তো বলতে হবে তোমার মা অগ্রাধিকার তোমাকেও আল্লাহ তোমার মায়ের বাপের খেদমত কে আমার মা বাপের খ্যাদমতের উপরে অগ্রাধিকার দেওয়া নির্দেশ করেছেন কারণ আমার মা বাপ তোমার জন্য থাকতে আছে তোমার জন্য তোমার ফার্স্ট ক্লাস আত্মীয় কারা আমাদের চাচার উপর ছেড়ে দিন আমি বুঝতে পারছি ভাই ইসলাম অত্যন্ত সুন্দর একটা জীবন ব্যবস্থা এটা কিন্তু আমরা ফলো করি ভাই কোন অশান্তি পাবে না সব থেকে অশান্তি পাবেন দেখুন ভাই যেটাকে ইসলাম থার্ড ক্লাসের আত্মীয় বানাইছে ওইটা আমাদের বলে কি শুদ্ধ বাংলায় কুটুম কাকে বলে যে কোনো মেহমান মেমন মানে কুটুম মানে কি সালা জিনিসটার নামে হয়ে গেছে কুটুম মানে মেহমান মানে এর চেয়ে বড় মেমান ঠিক না বেটি সৌদি আরবেন শালিদের দরবার জিজ্ঞাসা করেন কি লাগবে আর কি লাগবে না তুমি আবার কি লাগবে বলো বাইরে বলো তুমি বাইরে বলো ঠিক না আর নিজের বোন একটা দরালিয়া বলছেন দর আর টাকা মেনে দিবে ঠিক না বেটি অভিচার এগুলো আল্লাহর রক্তের সম্পর্কের বন্ধনের মূল্য দিতে হবে বোনের দোষ আপনার কাছে অথচ নিজের বোনের ব্যাপার এই মানুষকে থাকে না ঠিক একই ভাবে সাল্লা এবং ভাইয়ের ব্যাপার ভাই এই জোলমটা বন্ধ করতে হবে আমরা নাইনটি মানুষ এই জোলমটা করি এখানে তাহলে থার্ড ক্লাসটাকে আমরা ফার্স্ট ক্লাস আর যেটা সেকেন্ড ক্লাস থাকার কথা সেটা সেকেন্ড ক্লাসে আছে আমি কি ভুল বলছি হালাতো ভাই মামা তো ভাইয়ের সাথে সম্পর্ক যত মজবুত থাকে চাচাতো ভাইদের সাথে সম্পর্ক মজবুত খালার সঙ্গে যতটা অন্তরঙ্গ ভালোবাসা মোহব্বত থাকে সাথে দোস্তিটা সেরকম অবিশ্বাস উল্টে আমরা আমি ভাই এটার জন্য আমি আমাদের মায়েদেরকে কিছুটা দৌড়বা তাদের সন্তানদেরকে আর বলিস পড়া তো বলে দেখতেই পারত ঠিক না বেজি বেশির ভাগ মারা এই কানপোড়া খাওয়ায় এই কানপড়া খাওয়ানোর কারণে ছেলে মেয়েরাও বড় হয় ওইভাবে অর্থাৎ বাপের বোন ফুফু বাপের ভাই চাচা এটা হলো কি হুব হু বাপের মতো মর্যাদা তাদের কয়েকজন লোক এখানে আসেন ফুফুদের সাথে সম্পর্ক রাখছেন আমার ফুফুলাই আপনার কয়জন লোক আছেন যে পুপুদের সাথে সম্পর্ক রাখেন একদম একটু ফোন করেন খোঁজখবর নেন অসুবিধা করেন বন্ধুর খোঁজ খবর নেন ফুপুর সাথে খোঁজ খবর রাখেন এরকম লোক কজন আছেন হাত তোলেন আমার হাত তোলে মিথ্যা হাত তোলেন না সব সময় রাখেন মনে অনেক সাথে এবং খাওয়া যাচ্ছে বেশি মায়ের আত্মীয়রা সি ক্লাস শ্বশু ভাইয়ের আত্মীয়রা সবার প্রতি সঙ্গে আলোচনা করতে হবে আল্লাহ তালা তভি গান করে একটা কথা বলে বিশ্ব শেষ করবো সেটা হলো সমস্যা হলো ভাই যতজন আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে চাচার যোগা যোগাযোগ নেই চাচা তো কথাবার্তা নাই ফুকা চলে বা না একটা সবার সুর বক্তব্য একটাই সেটা কি আমি বলছি যে তার বক্তব্যটা কি থাকে একজন মানুষকে যদি বলি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা ফরস আল্লাহ নির্দেশ জান্নাতের প্রবেশ নিষেধ ওই ব্যক্তির যত ভালো কাজ করুক আত্মীয়তা সম্পর্ক যে ছিন্ন করে একদম বিচ্ছিন্ন করে কথা নাই যোগাযোগ নাই কথাবার্তা নাই উঠা বসা নাই সালাম কালাম তার বিপদে পাশে দাঁড়ায় না এরকম লোকের জন্য বক্তব্যটা কি থাকে আমি এটা বুঝতে চাচ্ছি কমন ভাষ্য কি থাকে আমি কত ভালো আপনি জানেন তারা ভালো থাকতে দিচ্ছে আমাদের যত লোক আত্মীয় সাথে সম্পর্ক চিহ্ন করেছে কোন লোক কি বলে যে ভাই আপনার দোষটা তো সবাই এরা তো সব ভালো মানুষ এরকম কেউ বলে সবাই ওই জন্য দোষ যে ব্যক্তি তেলাম তেল দেয় তেল আছে সে মাথায় আবার কি দেয় তেল দেয় সম্পর্ক আছে আত্মীয় সাথে তার সাথে আত্মীয় তার সম্পর্ককে যে জোড়া দেয় আল্লাহ তালা তাকে জোড়া দেয় এটাকে যে মজবুত করার জন্য অগ্রসর হয় আল্লাহ তাকে মজবুত করার জন্য আল্লাহ অগ্রসর হয় ও ভাই এই ফজিলত পেতে হলে আপনি এই লোকের জন্য আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী ব্যক্তির জন্য যত ফজিলতাকে বলা হয়েছে সেটা হল ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার আত্মীয় তার সম্পর্ক ছিন্ন করার পরেও সে হাত বাড়িয়ে দেয় আমি বোঝাতে তারা ব্যবহার খারাপ করে সে তারপরেও এই নবী সাল পুরস্কার পাওয়ার জন্য হাতটা বাড়িয়ে দেয় তারপরে ক্ষমা করে আত্মীয় ভাই বুঝতে পারছি এটা হলো নবী সালাম বক্তব্য তাহলে বোঝা গেল আত্মীয়তার বিষয়ে আমাদের যে অভিযোগগুলো এই অভিযোগ গুলা ঢুকে টিকবে অর্থাৎ কি ভাই আমি তো চাই কি করতে আমি তো চাই সম্পর্ক ভালো করতে কিন্তু তারা তো তারা তো ভাই আমার এই জায়গাটাতেই হবে সম্পর্ক নিতে হবে আরেকটা হারিস শুনলেন আবু থেকে বর্ণিত নবী সাল্লাম বলেছেন একবারে আছে নবিসের কাছে বলেন এসে বলতেছেন আমি আমার আত্মীয়দের সাথে আমি তাদের প্রতি সদাচরণ করি তারা মাসে দূরাচরণ করে তাদের প্রতি বুদ্ধিমানের মতো আচরণ করে তারা আমার মতো মুখের মতো আচরণ করে আমার সাথে তা কি বলেন নবী সালাম বলেন যে তুমি যা বলছো ঘটনা যদি তাই হয় ঘটনা যদি তাই হয় তো মনে রাখবে কেমন যেন তুমি তাদের গায়ে প্রতিনিয়ত গরম জ্বলন্ত শিক্ষা দেওয়া নবী সাল্লাম বলেন তুমি যদি এই যেবার বলছো বাস্তবতা এরকমই থাকে দেখেন এখানে একটা মজার অবশ্য নবী সাল্লাম তাকে বলছেন তুমি যা বলছো যদি বাস্তবে তা থাকে এর ঙ্গার নিকেপ করছো অর্থাৎ তাদের মুখে চুনকারি দিচ্ছ তাদেরকে বেজ করছো তারা নিজেদের ধ্বংস করতেছে তোমার কোন ক্ষতি তো নাই ও বিরুদ্ধে। তাদের বিপরীতে তারা আমার ক্ষতি করতে চায় আত্মীয় করার জন্য একজন আল্লাহ তাহলে এখান থেকে বুঝতে পারবো যে আত্মীয়দের সম্পর্ক তারা যতই নষ্ট করবে আমাদেরকে কি করতে হবে জোড়া দেওয়ার চেষ্টা যেতে হবে আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞতা করেন এমন কেউ আছেন এখানে ভাই যে আত্মীয় সাথে সম্পর্ক নাই যে কোনো কারণে নাই আল্লাহ আমরা প্রশ্ন পড়েনি বৈশাল আমি শুধু একটা প্রশ্ন চাচ্ছি এমন কোন ভাই আছেন এখানে যে আত্মীয় কোনো আত্মীয় সাথে আপনার সম্পর্ক ছিন্ন আছে যে কোনো কারণে আল্লাহ আমাদের সকলকে কবল করে ভাই শয়তান একটু দুষ্ট ভালো কাজ করতে চান না আপনার ভিতরে অহমিকা সৃষ্টি করে দেয় কি সৃষ্টি করে দেয় মজা মাটি ভারতের মজাস আল্লাহ কাছে একটু কেঁদে দেখেন একটু শ্রেদায় একটু মাপ চান একটু চোখের পাঠে ফেলেন একটু বলেন যে আমি সবাই ভালো পৃথিবীতে সব ভালো আমারই নিজেকে মরণ করে, মাটি করে বিশ্বাস করেন উপভোগ্যাল তার সাথে চ্যালেঞ্জ ছিলেন নাম করে একজন কবি ভালো উনি বলেন শয়তানের সাথে আমার যে কুস্তি এরপরেও যে সম্পর্ক যুক্ত করবে তার জন্যই মনে হয় অতএব আমাকে পিস পাবলে চলবে না এখানে আমি কারো বাধা সম্ভব না সৎসাহস বলে এটাকে ভালো কাজ করার জন্য কি লাগে ভাই আরো বলবে কি বলে না স্বীকার করছে স্বীকার করছে শেষ জানাতে যাবে সোজা আপসহীন শয়তান আপনার কাছে বিভিন্ন ভাবে এটাকে চাকরি করে তুলবে পাগল এই যে এতদিন তোমার সাথে ঝগড়া ছিল এখন তুমি করলে তারা কি বলবে না শুরুকাম সেটা তো আছেই বলবে সারা পৃথিবীর মানুষের কাছে আমি দোষী প্রমাণ হলাম আল্লাহর খাতায় আমি ভালো কাজ কর্মকারী বা সৎকর্মশীল হলাম কোনটা মূল্য বেশি ভাই দিদিটা মূল্য বেশি না আল্লাহ আমাদের তরিদ না সুন্দর আচরণ ভাই আমরা যারা কথা সবচেয়ে বিষয় আমরা অনেকে আলহামদুলিল্লাহ দাওয়াতি কাজ করি কিন্তু অন্যের সাথে যে আমার আচরণটা বলা দরকার সেটা হয় না সবচেয়ে প্রিয় পত্র হইতে হলে আমার তারা সবাই কি পাবে উপকার শুধু দোষ ধরনের পাশ এর গায়ে গন্ধ আছে গেছে কারা দাওয়াত দাওয়াত দিচ্ছে কারণ মানুষ নাকি ওই লোক চারেজ দিয়া কিছু ঘাস কিছু ঘুষি এগুলো কি করলাম যেহেতু তাহলে পশু পাখি খানা আপনারা মানুষ না সেজন্য আমি এগুলো ভাই গর্ভটা হাসির হলেও এখান থেকে শিক্ষার বিষয় হলো আমরা যারা দাওয়াতের কাজ করব তারা অন্যের সমালোচনা বহু লোক আছে কাজ করতেছে কিন্তু এর অন্তরে হাত দিয়ে তার অন্তরে হাত দিয়ে বসে থাকে এটাও না আমার সত্যের দাওয়াত এগুলো সব হলো শয়তান তার কাছে তার কুকর্মকে কি করে দিচ্ছে চার করে তুলে ধরছে কথাই বুঝাতে পারছি ভাই সবাই আগে সদয় না হতেন আপনি আন্তরিক না হতেন উত্তম আচরণ না থাকতো আখলা থাকত মানুষের পিছিয়ে রাখার অভ্যাস না থাকতো আপনার ভিতরে যদি ভালো অভ্যাস না থাকতো তাহলে পাশে এসে জড় হয়ে গেছে এটার মূল মন্ত্র মূল রহস্য হলো আপনার সুন্দর কথা বলতে পারছি ভাই সুন্দর মানুষকে সবাই ভালোবাসেন সবাই আল্লাহ ভালোবাসেন আমি যদি এই কাজ করি তাহলে আপনার বুঝতে দেরি হওয়া উচিত নয় যে আমি মানুষটা কোন ভাবেন আল্লাহ আমাদের সকলকে সংশোধন হওয়ার কবি না এই যে আমি অনেক সময় হয়ে গেছে শেষ করবো আমরা ভালো হতে চাই সবাই সুন্দর আচরণ চাই না কিন্তু বাধাগুলা কোথা আপনি চান তো পারেন না কারণ কি এরকম কথা হবে কি করতে যায় আমরা কমন কিছু কারণ আছে কমন কিছু কারণ আছে যে সমস্যাগুলো আমাদেরকে কি করে আপনার এই ভালো হতে দেয় না এই সমস্যাগুলো আমাদেরকে কি করে না ভালো হতে এক নম্বর হিংসা এক নম্বর কি রে ভাই হিংসা হিংসার কারণে আমরা বেশিরভাগ মানুষ ব্যবহার খারাপ হয়েছে আমাদের অন্য হিংসা আর হিংসুব যে কারোর ভালো দেখে হিংসা হচ্ছে এতে যার হিংসা হচ্ছে তার ক্ষতি হয় না হিংসুকে কিভাবে শান্তিতে জীবনে বসবাস করতে অন্যের প্রতি হিংসা থাকে অন্তরে কি এসে পায় জলে শেখ সাহেবুল্লাহ সুহান এত কাজ করে ওরে সুহান এত লোক ধরে ভালো আমাদের জল জ্বালা আছে না এই জ্বালায় ওনার কোন ক্ষতি হয় না আমার অন্তর্জলে কি বলে কাছে আমি যদি শোকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তারা দিছে তাহলে আল্লাহ আমারও যদি আমি তারটা হিংসা করি তারটা কিন্তু কমবেই না বরং আমার মানসিক রোগ হয়ে ঠিক না আল্লাহ আমাদেরকে সন্তোষের অর্থ দিতাম প্রিয় ভাইরা হিংসা ত্যাগ করতে হবে দুই নম্বর করতে হবে সবচেয়ে সেটার নাম হলো গোসা বদমেজা ভাই গোসা কি ভালো জিনিস না খারাপ জিনিস খারাপ মার্শাল সবসময় গোসা খারাপ না অনিয়ন্ত্রিত গোসা খারাপ বলছেন ব্যবহার কি হয়ে যায় কারণ বেশিরভাগ বইয়ের সাথে মায়ের সাথে বোনের সাথে সহকর্মীর সাথে রাস্তাঘাটের লোকের সাথে ব্যবহার খারাপ করার পরে ঠিকই বুঝতে পারে যে আমি ব্যবহারটা ভালো করিনি তাহলে সে খারাপটা করছিল কেন ও যে তার অনিয়ন্ত্রিত রাগের কারণে রাগের বিষয়ে যে খারাপ সময় সেটার নাম দি রাগ রাগ করেছেন পরে পস্তাতে হয় নাই এরকম ঘটনা পৃথিবীতে খুব কম আমি ওনার সাথে কোনো কারণে আমার মনের দিলাম রাগ চাকরি ঠিকই একসময় এটা কি করতে হয় যে লোকের রাগ আসে রাগ হইলে সংসার কি করা যেমন কথা কথা নির্দেশ আছে এটা যেমন কথার কথা আপনি শুনছেন ফোনে যে আপনার মায় আপনার বইয়ের শুধু মেজাজটা খাওয়ট হয়েছে কি করেন যে বসে থাকলে শুয়ে যান সবসময় করা সম্ভব হয় না রাস্তাঘাটে বাসে যাচ্ছেন নষ্ট হলো বেটারিতে জানালে আপনার লাগতেছে আপনার কাছে মেজাজ গরম হয়ে কোথায় উঁচু করবেন মাঝে মধ্যে আসারিতে বসা শুবেন নেই করবেন কি রাগ করু না জানান পাইবা রাগ করো নাগ করোনা জানি ভাই জান যখন রাগ আসবে না আমরা তো ভাই আমাদের রাখতে এত মানুষ তো মানুষ উষ্ঠা খাইছে একটা জুতার সাথে মা বাপ সোদ্ ইবা আছে কোথায় দিচ্ছেন এত মূর্খতা আমাদের মধ্যে চলে আসছে যাই হোক এই সময়গুলোতে যখন মেজাজ গরম হবে আর কিছু বলতে যাবেন মেহরবানি করে মিস্টার সামনে বক্তব্যটা রাখবেন আর একটা পলিসি শিখে সবসময় এটা মনে করা সম্ভব হয় না মাথা গরম থাকে বাসা বাড়িতে বেশিরভাগ দুশ্চরিত্র হয় ব্যবহার খারাপ হয় কিসের কারণে গোসা আল্লাহ আমাদের গোসা গুলাকে নিয়ন্ত্রণ করার জন্য শেষ পদ্ধতি হলো যারা ধৈর্যশীল ভালো মানুষ আমার এই রুম আল্লাহ যারা কিছু লোক আছে না তপল্ল বকু তাকে অবলম্বন করো আর সেজন্য উপায় হলো ভালো মানুষের সঙ্গে রাখো এর মানে আপনাকে আমি পীর মন্দির করতে বলতেছি না আবার ভুল ব্যাখ্যা করি না আমি বলতেছি যে কথা কথা আপনার ভিতরে একজন পাশাপাশি নম্রতা আনার চেষ্টা করা দরকার নম্রতা নবী সাল্লাম বলেছেন যে আবু মাকানা সে যে কোনো কথা যে কোনো কাজ যে কোনো কারবার যে কোনো বিশ্বাস সেখানে যদি কি যুক্ত হয় নম্রতা। তাহলে সাজিয়ে দেয় দেয়ালাদি সালাদিলে সেটাও সালাত হয় কোনটা খেয়ে ইচ্ছা করে সাজানোটা না কি বলে পোলা ভাই আপনি নর্মাল ভাবে দেন খাবে না একই জিনিসে একটু ঘুরে ফিরে একটু সাজা দেন এটা ফুল বানায় দেন পিস বানা দেন ঠিকই করে খাটেন না সাধারণ জিনিসের সবাই পছন্দ করে না যেই কোন দিচ্ছেন বা কারো বিরোধিতা করছেন সেটাও করছেন কোমলতার সঙ্গে সমনশীলতার সঙ্গে এই রিক্তের গুণ যদি যুক্ত হয় তাহলে জিনিসটা কি হয়ে যায় সুন্দর সম্ভব হয়ে যায় আর রিক্তের গুণটা যদি ছিনিয়ে নেওয়া হয় কিছু দিকে এটা কাজটা যদি ভালো হয় কাজটা কিন্তু ভালো করছে কিন্তু দৌড়যুক্ত হয়ে গেছে ঠিক না বেটি তারা কাজ করতেছে করতে গিয়েসা খেতে লেগে গেছে দৌড়যুক্ত হয়ে গেছে এই একই জিনিসকে যদি ভালোভাবে করেন তাহলে সেটা আল্লাহযোগ্য হবে আল্লাহ আহ্লাহের অধিকারী মা বাবার সঙ্গে সঙ্গে সন্তানের সঙ্গে একটা কথা শুধু বলতে চাই এক লাইন সেটা হলো আমরা সবাই আহমদুল্লাহ বেশিরভাগ বাবা হয়ে গেছি অথবা হতে যাচ্ছি ইনশা ভাই বাবারা সন্তানের প্রতি ভালোবাসা দরকার মোহাম্মত এগুলোর কোনো কমতি ওয়াজ করার দরকার ভালোবাসা দরকার जो जिन समस्या बसिर्भ बाबा मेरा अब तक सम्पद दिए देंद्र के बच्चित करा बन अन्न विद्वेश मानसिकता रखें इनक समय आगे तो बी बाकी बाबा हई আমার জন্য এই আচরণ করলে তখন আমার মনে রাখা উচিত আমি বাপ দেখা আমার অপরাধ আল্লাহ কি করবেন না সেটার জন্য সবাই প্রতি সদ কারণ সবাইকে যার যার প্রাপ্য দেওয়ার সুন্দর আচরণ করা আল্লাহ তালা আমাদের সকলকে সদ এই দৌল দান করেন্লাহ আমাদের সবাইকে দান করেন্লাহান